বিসমিল্লাহ রহমান রহিম ক্ষণিকের এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির কেউ আগে আর কেউ বা পরে এক এক করে সবাই পাড়ি জমাবে অনন্তের ঠিকানায় পড়ে রবে ধন সম্পদ টাকা করি গাড়ি বাড়ি সব সঙ্গে যাবে শুধু আমলটুকু অথচ দুনিয়ার রঙিন মোহে পড়ে আমরা ভুলে যাই নির্মম এই বাস্তবতার কথা ভুলে যাই মৃত্যু কবর হাসুর ও পরকালীন সীমাহীন জিন্দেগির কথা কিন্তু না একজন প্রকৃত মুমিন কখনো এই সব বাস্তবতাকে উপেক্ষা করতে পারে না ভুলে যেতে পারে না এসব চিরন্তন সত্যকে তাই তো মুমিনের হৃদয়ে এই সত্যগুলোকে নতুন করে জাগিয়ে তুলতে প্রতিশ্রুতিশীল উদীয়মান শিল্পী জুবাইয়ের আলমিনার নিয়ে এসেছেন হৃদয়কার অ্যালবাম মুসাফির মুসাফির মুসাফিল সত্যের পথে ফিরে আয় মুফিল মুসাফিল নেকামল সঙ্গী করে আয় শুনুন প্রতিশ্রুতিশীল ইসলামী সঙ্গীত শিল্পী জুবাইয়ের আল মিনারির প্রথম একক অ্যালবাম মুসাফির